একজন স্ত্রী মারা গেছেন আমাদের মা তারিজা রাহা যে মায়ের ইসলামের জন্য দিনের জন্য যে বিশাল অবদান তুই পর্যন্ত মনে হয় কোন মহিলা কোন মুসলিম নারী এত অবদান রাখতে পারবেন না তার সকল সম্পদ তিনি আল্লাহ নবী বাহিরে সাল্লাহম মানসিক নির্যাতন সব সহ্য করে ঘরে আসলে যার কাছে আসলে নবী সাল্লাম বাহিরের সব নির্যাতন ভুলে যেতেন যিনি নবী সালামকে সেই পাহাড়ের মধ্যে গিয়ে জাবালে নূরের মধ্যে গিয়ে যেখানে হয় ওই পাহাড়ের উপরে উঠে খাবার পৌঁছাইয়ে দিতেন সোহান আল্লাহ সে মায়ের এত অবদান তিনি আচ্ছা নবীল জীবিত থাকাকালীন তার ছেলেরা মারা গেলেন কত আদরের মহব্বতের জাফর ইবনে আব আলেবের মতো সাহাবি মারা গেলেন নবীলাম খবর শুনে হাও মাও করে একেবারে ভূগ ভাসিয়ে জন্য কেঁদেছিলেন তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন এরকম আরো কত সাহাবি কিন্তু কোনো সাহাবির জন্য কোনো দিন একবার সুরা পাঠছেন বা সুরা ক্লাস ফুটছেন এরকম কোন দলিল প্রমাণ কোন হাদিসে আসে নাই তাহলে সাহাবাই কেরাম নবীলাম এরম পরে সাহাবাই নিসামকে যত বেশি মহব্বত করছেন তৈমত পর্যন্ত দুনিয়ার কোন মানুষ নবীল করতে পারবে না তাহলে সেই সাহাবাইবিসের জন্য কুলখানি বুঝেন মানে কুলহু আল্লাহ পড়া কুলহু আল্লাহ পড়ার নাম হইলো কুলখানি আর ফাতে পড়ার নাম হইলো ফাতেহাই আসলাম তো নবিসামের জন্য সাহাবাইকার কয়টা কুলখানি করলেন হেদায়তাত আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য যে রসুল আমাদেরকে শিখান নাই ওগুলো আমাদের দরকার কি ওগুলা নবী সুমনতের বাহিরে গিয়ে আমাদের এই ফাতে পড়ার কুলখানি করা দরকার আল্লাহাক আমাদের সবাইকে বেদার থেকে হেফাজত করুন